সল্লি আলা রসল হিল আম্মা বাদ সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা আমাদের উপর আমাদের সাধ্যের ঊর্ধ্বে কোনো বিধান পালনের নির্দেশ দেননি তিনি আমাদেরকে তার বিধান পালনের নির্দেশ দিয়েছেন আমাদের কল্যাণে আমাদের উপযোগী করে সরিয়ার অনুগত প্রতিটি বান্দার উপরেই তার সাধ্য অনুযায়ী সরিয়ার বিধান আবশ্যক হয় আল্লাহ তালা বলেন লা লাফুল্লাহ হুনাফসান ইহ সাহা আল্লাহ তাহা কাউকে তার সাধ্যের অতিরিক্ত কর্তব্য পালনে বাধ্য করেন না সুতরাং হই তার ক্ষমতা ও সাধ্যের ঊর্ধ্বে শরিয়ার কোনো বিধান পালনে বাধ্য নই। আল্লাহ আল্লাহতালার প্রতিটি বিধান পালনের সুনির্দিষ্ট একটি পদ্ধতি ওরূপরেখা আছে এবং বান্দার সেগুলো পালনের সুনির্দিষ্ট কিছু সক্ষমতাও আছে সাধারণভাবে প্রতিটি বান্দারও সে পদ্ধতি ও রূপরেখা অনুযায়ী বিধানগুলো পালন করা আবশ্যক হ্যাঁ অনেক ক্ষেত্রে বান্দার অপারগতা অক্ষমতা বা অসুস্থতার কারণে সে মাঝদুর বা অপারগ হয়ে পড়ে তখন সে এগুলো পালন করতে পারে না আল্লাহ তাও তাকে সেগুলো থেকে অব্যাহতি দান করেন জিহাদ যান এবং মালের সমন্বিত একটি ফরজ বিধান এবং দিনের শীর্ষ চূড়া হাদিসে বর্ণিত হয়েছে রাসুল সাল্লাস্লাম বলেন জিরুবাতামিল ইসলামী আল জিহাদু ফি সাবি ইসলামের সর্বোচ্চ চূড়া হল আল্লাহর পথে জিহাদ করা এই ইবাদতটি যেহেতু সামরিক প্রশিক্ষণ যুদ্ধে সক্ষমতা যুদ্ধের ব্যবহার বহন ইত্যাদির সমন্বয়ে পালন করতে হয় তাই যারা এসবে অপারগ ও অক্ষম তারা শরীয়তে জিহাদের ক্ষেত্রে মাহুর বা অপরক বলে গণ্য হবে এবং তারা জিহাদ থেকে অব্যাহতি পাবে এ ধরনের মাহুর ব্যক্তি কারা এটি নির্ধারণ করে দিয়েছে আল্লাহ তো না থেকে যারা কোনো দুঃখ পীড়া ব্যতীতই গৃহে বসে থাকে আর যারা সিও মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে তারা উভয়ে সমান নয় উক্ত আয়াতে দুঃখ পীড়াগ্রস্ত লোকেরা ব্যতীত বলা হয়েছে যা থেকে বুঝে আসে যে যারা দুঃখ বা পীড়াগ্রস্ত তারা যুদ্ধে না যেতে পারলেও তারা যদি অন্তরে জিহাদের দৃঢ় ইচ্ছা ও আকাঙ্ক্ষা লালন করে এবং তাদের সাধ্য অনুযায়ী জিহাদের সাথে সংশ্লিষ্ট কাজ করে তাহলে তারাও জিহাদের ফজিলত লাভ করবে সাথে সাথে এটিও প্রতীয়মান হয় যে তাদের উপর জিহাদ আবশ্যক নয় তারা শরীয়ার পক্ষ থেকে জিহাদ থেকে অব্যাহতিপ্রাপ্ত মাজুর উল্লেখিত আয়াতে দুঃখ বা পীড়াগ্রস্তদের বিস্তারিত বর্ণনা দেওয়া হয়নি تاون آيات برني توهيته الله تعالى بولين ليس على الضعفاء ولا على المرضى ولا على الذين لا يجدون ما ينفقون حرج إذا نصحوا لله ورسوله ما على المحسنين من سبيل والله غفور رحيم ولا على الذين إذا ما أتوك لتحملهم قلت لا أجد ما أحملكم علي تولوا وأعينهم تفيض من الدمع حزنا أن لا يجدوا ما ينفقون দুর্বল এবং অসুস্থদের উপর কোনো গুনাহ নেই এবং গুণাহ নেই তাদের উপর যাদের খরচ করার সামর্থ্য নেই যদি তারা আল্লাহ ও তারারাসুলের প্রতি কল্যাণ কামনা করে এসব সৎ লোকদের প্রতি কোনো গুনাহ নেই আর আল্লাহ তাহলে অতিশয় ক্ষমাসীল পরম করুণাময় এবং ওইসব লোকদের উপরেও কোনো গুনাহ নেই যখন তারা আপনার নিকট এই উদ্দেশ্যে এসেছিল যে আপনি তাদেরকে বাহন দান করবেন তখন আপনি বলে দিয়েছেন যে আমার নিকট তো এমন কিছুই নেই যার উপর আমি তোমাদেরকে আরোহণ করাব তখন এই অবস্থায় তারা ফিরে যায় যে তাদের ব্যয় করার মতো কোনো সম্বল না থাকার অনুতা তাদের চক্ষু থেকে অশ্রু বেয়ে পড়ে উক্ত আয়াতে দুর্বল অসুস্থ ও যারা জেহাদে খরচ করতে এবং জেহাদে যাওয়ার আরোহণ ব্যবস্থা করতে অক্ষম তাদের উপর কোনো গুনাহ না থাকার বিষয়টি বর্ণনা দেওয়া হয়েছে সুরাফাত হেউ এই বিষয়টি বর্ণিত হয়েছে আল্লাহ তালা বলেন লাইসা আলাল আলাল আলাল জান্নাতে প্রবেশ করাবেন যার নিম্ন দেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হবে কিন্তু যে পৃষ্ঠ প্রদর্শন করবে তিনি তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন ইবনা কুদামা রাহিমাহুল্লা জিহাদ আবশ্যক হওয়ার শর্ত সংক্রান্ত আলোচনায় মাঝুরদের বিষয়ে আলোচনা করেছেন তিনি বলেন দুঃখ বা পীড়া থেকে মুক্ত হওয়ার অর্থ হচ্ছে চোখের অন্ধত্ব পায়ের খোঁড়া এবং অসুস্থতা থেকে মুক্ত হওয়া আর এটি জিহাদ আবশ্যক হওয়ার শর্ত আল্লাহ তাল্লাহ বলেন লাইসা আলাল আলাল আলাল আমা অন্ধ পঙ্গু এবং ডুগ্ন ব্যক্তির উপর কোনো গুণাহ নেই এই ত্রুটিগুলো জিহাদের প্রতিবন্ধক কারণ যে অন্ধ চোখে দেখে না সে কিভাবে জেহাদ করবে আর যার পায়ের খোঁড়া এমন যে সে ভালোভাবে হাঁটতে পারে না আরোহণ করতে পারে না তাহলে সেও মাজুর হিসেবে গণ্য হবে কিন্তু যদি এমন হয় যে এটির কারণে তার আরোহনে বা হাঁটতে কোনো সমস্যা হয় না কিন্তু দৌড়াতে সমস্যা হয় তাহলে তার থেকেও জেহাদের আবশ্যকীয়তা রহিত হবে না কেননা তার পক্ষে জিহাদ করা সম্ভব আর শারীরিকভাবে অত্যধিক অসুস্থতা এটিও কারোর জন্য জিহাদের প্রতিবন্ধক হতে পারে কিন্তু সাধারণ অসুস্থতা জিহাদের ক্ষেত্রে কাউকে মাঝুর সাব্যস্ত করে না যেমন দাঁতের ব্যথা হালকা মাথা ব্যথা ইত্যাদি ভাবে। যারা অতি বার্ধক্যের কারণে জেহাদে অক্ষম তারাও মাঝুর হিসেবে গণ্য হবে সুতরাং শরীয়ত কর্তৃক অনুমোদিত মাজুর হলেন অন্ধ খোড়া বা পঙ্গু অত্যধিক রুগ্ন অতিশয় দুর্বল ও অতিবৃদ্ধ। এর বাহিরে কেউ যদি নিজেকে মাঝুর বা অপারগ হিসেবে গণ্য করে তাহলে তা হবে শরীয়তে সংযোজন এবং শরীয়ার সাথে হটকারিতা আল্লাহ তা আমাদের হেফাজত করুন আমরা আনে দৃষ্টি দিলে দেখতে পাবো যে জেহাদ থেকে অব্যাহতির এই বাস্তব অক্ষমতাগুলোর চেয়ে جهادنا جاورانك ميت تأجوهات عمرا دارك رأي الله تعالى بولن قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال نقترفتموها وتجارت تخشونك سادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين بولن تم درني قد جدي আল্লাহ তার রাসুল এবং আল্লাহর পথে জিহাদ করা অপেক্ষা অধিক প্রিয় হয় তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি ভাই বোন এবং তোমাদের স্ত্রীগণ তোমাদের সগষ্টি, অর্জিত সম্পদ ও ব্যবসা বাণিজ্য যা তোমরা ক্ষতির আশঙ্কা করো এবং তোমাদের বাসস্থান যা তোমরা ভালোবাসো তবে অপেক্ষা করো আল্লাহর বিধান আসা পর্যন্ত আল্লাহ তালা এগুলোকে অজুহাত হিসেবে গ্রহণ করেননি সুতরাং এগুলো কখনো জিহাদ থেকে অব্যাহতি পাওয়ার অজুহাত হতে পারে না এমনি ভাবে আরও একটি মিথ্যা অজুহাত হলো প্রচন্ড গরমের অজুহাত যা সুরাত বর্ণিত হয়েছে আল্লাহালা বলেন যারা পিছনে রয়ে গিয়েছিল তারা আল্লাহ রাসুলের পশ্চাতে বসে থাকাতেই আনন্দভূত করল তাদের নিকট সম্পদ ও যান দিয়ে আল্লাহর পথে জিহাদ করা অপছন্দনীয় ছিল আর তারা বলেছিল এই প্রচণ্ড গরমে তোমরা জিহাদে বের হইও না আপনি বলে দিন জাহান নামের আগুন আরও বেশি গরম যদি তারা বুঝতে পারত উক্ত আয়াতে জিহাদ থেকে পিছনে রয়ে যাওয়া একটি দলের মিথ্যা ও জাহাতের কথা বিবৃত হয়েছে তাদের নিকট জিহাদে বের হওয়াটা অপছন্দনীয় ছিল তারা নিজেরা বের হতো না এবং লোকদেরকেও জিহাদ থেকে বিরত রাখার চেষ্টা করত। তারা বলতো তোমরা এই প্রচণ্ড গরমে জিহাদে বের হইও না সুতরাং এই বিষয়টা স্পষ্ট যে গরম বা ঠান্ডা এগুলো জেহাদ থেকে বিরত থাকার কোনো অজুহাত হতে পারে না। নাজুহাতের আরেকটি হল অনেকেই বলে থাকেন যে যারা জেহাদ করে এদের না। এরা উগ্র এদের মধ্যে ইত্যাদি এদের সাথে মিলে কিভাবে জেহাদ করব। এদের সাথে কিভাবে জেহাদের কাজ করব। এটা একটি ভ্রান্ত ধারণা যা উদ্দেশ্যমূলকভাবে মুজাহিদ বা জিহাদি কাজের সাথে সম্পৃক্ত ভাইদের ব্যাপারে ছড়ানো হয়ে থাকে মুজাহিদরা যেন সাধারণ মুসলিমদের সাথে না মিশতে পারে তাই মুজাহিদের বিরুদ্ধে এ ধরনের ভ্রান্তি রটানো হয়েছে আর আমরা যদি বিষয়টি মেনেও নেই তাহলেও তো এটি জেহাদ থেকে বিরত থাকার কোনো অজুহাত হতে পারে না কেন আহলুস জামার একটি স্বীকৃত মাসালা হল জেহাদের আমির যদি ফাঁসে ফাজের হয় এমনইভাবে তার অনেক অনুসারীও ফাঁসাক হয় কিন্তু তারা কাফিরদের বিরুদ্ধে জিহাদ করছে তাহলে তাদের সাথে কাজ করা তাদেরকে সহায়তা করা আবশ্যক স্বয়ং রাসুল করিম সাল্লু আলী আসসালামের সাথেও তো অনেক মুনাফিক জিহাদে বের হয়েছে কিন্তু কেউ কে এই কথা বলেছিল যে আমরা তার সাথে জেহাদ করব না কারণ তার সাথে মুনাফিকরা জিহাদে বের হয়েছে না কেউই এই কথা বলেননি মুনাফিকদের কেউ কেউ তো বোন মুস্তালিক যুদ্ধে এই কথাও বলেছে যে। তারা বলে আমরা যদি মদিনায় ফিরে যাই তাহলে ক্ষমতাশীলরা দুর্বলদের সেখান থেকে অবশ্যই বের করে দেবে না সুতরাং এটি কোনো অজর হতে পারে না যে বর্তমানে যারা জিহাদ করছে তাদের আমল আখলাক ভালো না তাদের তরবিয়ত ভালো না ইত্যাদি ইত্যাদি আল্লাহ তাহ আমাদেরকে উদ্দেশ্যমূলক এসব ভ্রান্তি ও মিথ্যা ও জুহাত থেকে হেফাজত করুন আমাদের অন্তরে জিহাদের ভালোবাসা জাগরিত করে দিন